أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَا قَتُلُونَ وَيُقْتَلُونَ وَعَدْنَا عَلَيْهِمْ حَقًّا فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِغَيْدِكُمُ الَّذِي আমরা দার্সোলপুর আনে বসতে পেরেছি আল্লাহ মাতাকে তফিল দান করেছেন এজন্য তার সুখ আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ 111 खास्ंग उल्लेख करा हलहा केंद्र कर आयिल है और आकार बार मध्य प्रथमत प्रधानत ओ बुजाना जाबुवर तेर तेरतम बसरे रसल्लाह सल्लासम मदिनाई हिजरत पूर्वे जे संघित बुझाना है जदिव आकर आगे आो दुई बार से आपार बे जगह से जगह मक्खार अदूरे मीनार जमरारागो पहाड़े अंश से मध्य गोपन जैगे से ब्का शब्द अर्थ हिल पहाड़े अंश विशेष आक्का शब्द शब्दिक अर्थ हल पहाड़े अंश विशेष और ओ पहाड़े अंश विशेष जेटा মিনার জামারার সাথে লাগানো ছিল ওইখানেই সে বায়াত হয়েছিল প্রথম হয়েছিল নব্বতের এগারোতম বছরে থেকে ছয়জন লোক এসেছিলেন এসে রাসুল্লাহ সাল্লা আলি আসাল্লামের কাছে তারা বায়াত নিয়েছিলেন এবং সেই বায়াতটা ওই জায়গাতেই হয়েছিল পরের বছর আবার হোজের সময়ে আসলেন বারো জন সেই বারো জনের মধ্যে আগের বছর যে ছয় জন বায়াত নিয়েছিলেন ছয় জনের মধ্যে পাঁচজন ছিলেন আর নতুন আরো জন। এই সাত পাঁচ ১২ জন সেই বারো জন এসে পরের বছর ওই জায়গাতেই তারাও বায়াত নিলেন। ইতিমধ্যে তাদের দাওয়াতে মদিনায় প্রায় চল্লিশের মতো লোক ইমান এনেছেন তখন তারা রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে আবেদন করলেন আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য একজন মুআ প্রের আমাদের কাছে যার কাছ থেকে আমরা দিন জানতে পারবো পুরান তখন রাসুলুল্লাহ সালু আলিহাল্লাম হজরত মুসাহিনকে মদিনায় পাঠালেন হিসেবে কারো মনে এটা ডাকতে পারে যে কোরআন মজিদ আরবি লোকদের ভাষাও তো আরবি কোরআন হয়েছে কোরআনের মূল যে বক্তব্য সারমর্ম লক্ষ্য উদ্দেশ্য কোরআনের যে স্পিচ সেটা উপলব্ধি করা ওই মাতৃভাষা হলেই উপলব্ধি করা যায় না এজন্য জন্য কোরআন নাজিল সম্পর্কে যারা জানে নাজিলের পট ভূমিকা জানে ঐতিহাসিক প্রেক্ষাপট জানে কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল হয়েছে এবং সেই আয়াতের মূল শিক্ষাটা কি তা রাসুল্লাহ আলহিহ্লাম ব্যক্ত করেছেন যারা রাসুল্লাহ সাল্লাহু আল্লাহামের কাছে থেকে সেই আয়াতের মূল অর্থ সারমর্ম উপলব্ধি করেছেন এই রুকেরাই কোরআনের বাস্তব ব্যাখ্যা করতে পারে কোরআনের মূল শিক্ষাটা কি তারাই শুধুমাত্র বুঝতে পারে এই জন্য মুসলিমগণ অনুযায়ী আমাদের তালিম দিয়ে গড়ে তোলার জন্য একজন শিক্ষক আমাদের সাথে দেন তখন হজরত মুস্তাহিনে ওমায়কে দেওয়া হল এবং সেখানে যারা ইমান এনেছিলেন তাদেরকেও যেমন তিনি কোরআন অনুযায়ী গড়ে তুলেছিলেন ওই সময় পর্যন্ত যে আয়াতগুলো নাজিল হয়েছিল সেই অনুযায়ী এবং ধারাবাহিকভাবে তাদের দাওয়াত অব্যাহত ছিল এই দাওয়াত এত দ্রুত মদিনায় বৃদ্ধি হল যে এর পরের বছর নবতের তেরোতম বছরে হজের সময়ে মক্কায় আসলেন মদিনা থেকে সত্তর জন পুরুষ हिला पुरुष महिला ता जैग मीनार जमरार निकटवर्ती पहाड़ पदेशन लूक रसल्लाम कायत निले जो वायत संघटित से समय हजरते आब्दुल्ला रसुल्लाह सल्लाम के प्रश्न करोप करते चाना जी आगे से शर्त गु खुले बोल तक रसुल्लाह सल्लाहुआल सल्लम रबर पक्ष शर्त आरोप करती हम তোমরা এবাদতি করবে শুধুমাত্র আল্লাহ আর কারো এবাদতি করবে না এবং আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক করবে না আর আমার পক্ষ থেকে যে শর্ত আরোপ করছি তা হল তোমাদের স্ত্রী সন্তান এবং মাল সম্পর্কে যেইভাবে তোমরা হেফাজত করো আমাকেও তোমরা সেইভাবে হেফাজত করবে তখন করি এর বিনিময়ে তোমরা জান্নাত পাবে তখন তিনি বলে উঠলেন মারহাবা কত উত্তম ব্যবসা তিনি বললেন এটা কত উত্তম ব্যবসা এর বিনিময় আমরা জান্ন পাব তখন তিনি বললেন আমরা এখন বায়াত নেব সেই বায়াত থেকে আমরা কখনো নিজেরা সরেও যাব না আর করার জন্য আপনার কাছে করব না। এরপর সেখানে হাত বাড়িয়ে দিলেন সকলি বায়াতের জন্য তখন আব্বাস সেখানে ছিলেন যদিও তিনি তখন মুসলমান হননি কিন্তু রাসুলের চাকা সেই হিসেবে তিনি ওনার পাহারাদারের কাজটা করতেন তারা যখন হাফ বাড়িয়ে দিলেন তখন তিনি বললেন তোমরা হাঁপটা একটু সময়ের জন্য থামো তোমরা কি জানো মোহাম্মদ কে মদিনায় তোমরা যে নিয়ে যাচ্ছ কত বড় চ্যালেঞ্জ তোমাদের জন্য এটা বিষয় এটা কি ভেবে দেখেছো। তখন তারা বললেন আপনি আমাদেরকে যুদ্ধের বয় দেখাবেন না আমরা জানি ওনাকে নেওয়ার মানে আপনাদের কোরাই সহ সকল আরব বিশ্বের মুশ্রিক এবং আহলে কিতাবদের সাথে যুদ্ধের সামিল আমাদেরকে যুদ্ধের বয় দেখাবেন না আমরা চরবারির ছায়ার নিচে লালিত পালিত সন্ধান তখন বললেন তাহলে তোমরা বুঝে শুনে যদি তোমরা এটা নিতে চাও তাহলে তোমরা বায়াত করতে পারো এরপর বায়াত সংগঠিত হয়েছিল এই সত্তর জন পুরুষ আর দুইজন মহিলার বায়াত এখানে হয়েছিল অধিকাংশ মোফাসরিন ওই প্রেক্ষাপটটাকেই উল্লেখ করেছেন এই আয়াত নাজিলের জন্য এরপর তারা ফিরে গেলেন সেখানে গিয়ে তারা ব্যাপকভাবে কাজ করতে পারলেন মদিনায় মদিনায় দাতের ক্ষেত্র আরো বেশি সম্প্রসারিত হয়ে গেল এর কিছুদিন পরই রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন তবে এর আগে এই বায়াতের আকাবার এই বায়াতের পর পর রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লাম মক্তার মুসলিমদেরকে মদিনায় হিজরত করার জন্য অনুমতি দিয়ে দিলেন আর গুপনে গুপনে এরা মদিনায় হিজরত করতে থাকলেন এক পর্যায়ে আবু বক্কাব্লাহানু হিজরত করতে ইচ্ছা করেছিলেন रसुल्लाह सल्लाहमारण कर सर्वशेष आबू बकर्लादीना हिजरत करूमिका ही मूलत आयात नाजिल है যদিও ওই পটুভূমিকাটা হল একটা প্রেক্ষাপট কিন্তু যেই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছিল। দুনিয়ায় যে জামানায় যে সময়ে যেই অঞ্চলে এই প্রেক্ষাপট থাকবে সেখানেই এই বায়াতের বই স্পৃতটা চলে আসবে সেই প্রেক্ষাপটটা কি ছিল সেখানে আল্লাহ ছাড়া অন্যের আবাদতি করা হতো আল্লাহ ছাড়া অন্যের হুকুম হাকাম চলত আল্লাহর আইন কানুনের পরিবর্তে মানুষের আইন কানুন সেখানে চলত আর সেখানে আল্লাহর গাহদানিয়ত আল্লাহর এবাদত আর আল্লাহর হুকুম হাকামকে বিজয়ী করার জন্য এই বায়াত হয়েছিল যখনই দুনিয়ার যে অঞ্চলই আল্লাহর দিন বিজয়ী থাকবে না মানুষের মন গড়া মতবাদ দিন বিজয়ী হবে সেখানে এই ধরনের এই প্রেক্ষাপটটা সকল সময়ের জন্য ঘোষণা করছেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের গান মাল খরিফ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তারা আল্লাহর পথে যুদ্ধ করে मारे मरे आल्ला चुक्ति सम्पर् जी विक्र चुक्ति तुम आल्लापादन कर सबसे बड़ सफलता एने जे विषय की हम এই আয়াতের মধ্যে জানা দরকার আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সেটা ইমানদারের জান এবং মাল এই দুইটা আল্লাহ করে নিয়ে গেছেন স্বাভাবিক আমাদের একটা প্রশ্ন আসতে পারে মানব শিশু যখন দুনিয়ায় আসে তখন তো তার কোনো সম্পদ থাকে না সে তো নিঃস্ব অবস্থায় আছে তার এই জীবনটা হায়াতটা আল্লাহ তার মাতৃ আল্লাহ দিয়েছে না আল্লাহ তাকে জীবনটা দিলেন দিয়ে দুনিয়ায় পাঠালেন আসলো খালি হাতে তার কিছু নাই আসার সাথে সাথে আল্লাহ তার নিয়ামত দেওয়া শুরু করে দিলেন তার খাবার দিতে শুরু করলেন তার বাতাস থেকে অক্সিজেন দিতে শুরু করলেন তার বেঁচে থাকার জন্য বেড়ে উঠার জন্য যা প্রয়োজন সব কিছু আল্লাহ দিতে থাকলেন আল্লাহ দেওয়া সকল নিয়ামত গুলো সে বুক করলো এর পর্যায়ে দেখা যায় দুনিয়ায় আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়ে দেন এগুলো তো আল্লাহরই দেওয়া কিন্তু এটা আল্লাহর অশেষ দয়া এবং মেহেরবাণী আল্লাহ তিনি তার মান্দাকে দেন কিন্তু নেওয়ার সময় তার মাল তিনি দিয়েছেন। নেওয়ার সময় তিনি বিনিময় দেন। আল্লাহ অনুগ্রহ ছাড়া আর কিছু নয় বান্দার কোন অর্জিত বিষয় নয় তার গান এবং মা যেটা তার অর্জিত নয় এটা আল্লাহর দান আমরা বাস্তবে দুনিয়ায় দেখি আল্লাহ অনেক মানুষকে দেন আর মুহূর্তের মধ্যে নিয়ে নেন এখনো দেখছি না কত বড় ভবনের মালিক কত বড় অহংকারী ছিল সেই ভবনের নিচে অহংকার করার জন্যই সে দলবল নিয়ে জরুর হয়েছিল সে জানত কিহের মধ্যে তার উপর যে মাঠের নিচে চলিয়ে গেল তার সম্পদ এই সম্পদ তার গর্ব অহংকার মুহূর্তের মধ্যে শেষ শুধু শেষ না তারা বা তারোপথ নাই পালাতে থাকলো টাকার জায়গায় নাই তার কোথাও तर कत दुरबी चले आसलो स्त्री ग्रेफ्तारे सह्य करते मदे आल्लानेकु दिए मानुष को हंकार कर मुहूर्त मदे आल्लाके लाछित छड़े अल्लाह सुबहाना সেই ইমানদারদের জান এবং মাল খরিদ করেন অন্যের না কিন্তু খেয়াল রাখেন মুমিনদের যারা মুমিন তাদের জান এবং মাল মাল এই দুইটাকে আল্লাহ খরিদ করে নেন এখানে ইমানদারগণ হলেন বিক্রেতা আল্লাহ হচ্ছেন খরিদার আর বিক্রয়ের ব্যবসার পণ্য হল জান এবং মাল মাল বিনিময় হল জান্নাত আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করি কোরআন মজিদে যত জায়গায় আল্লাহ জিহাদের আদেশ করেছেন সেখানে মালের কথা এনেছেন তোমরা আল্লাহর প্রতি জিহাদ করো তোমাদের মাল এবং জান দ্বারা আর এখানে যখন আল্লাহ ফরিদ করে নেন তখন সেখানে আগে তার জামকা নেয়ালুম প্রথম বলেছেন মালের কথা মানুষ মালের চেয়ে যান বেশি মহাবত করে এক সময় তার যখন জীবন বিপন্ন হয়ে যায় তখন মালের চিন্তা ছেড়ে দেয় যানবাহনের জন্য ব্যস্ত হয়ে এরপরে মালের চেয়েও তার যান সে বেশি প্রাধান্য দেয় এই জন্য তার বিক্রয় করার সময় ल्लाथम सबसे बेसि गुरुपूर्ण प्रथम खरीद कर एक नम्बर तलिका नहीं जान द्वित पर्यटन तर माल विमय जान हजरत उमर अबी आया শুনেই তিনি অবাক হয়ে বলেন যে উত্তম ব্যবসা যে আল্লাহ আল্লাহ বান্দার কাছ থেকে এবং মাল নিয়ে নেন বিনিময় জান্নাত দিয়ে কিন্তু জান্নাত জান্নাত বিনিময়ে যখন আল্লাহ তার জান এবং মাল গ্রহণ করেন সেটা সাথে সাথে তো নেন না তার মালও দিয়ে দেন शिक्षा दी मानुषारल्लाद कर खरीद करार বিক্রেতার কাছে বিক্রি করেছে আর সে বিক্রয়ের অভিনয় করেছে এটা প্রমাণ করার জন্য আসলেই আল্লাহর কাছে বিক্রি করেছে কিনা এটা প্রমাণ করার জন্য তার কাছে রেখে দেন আমরা স্বাভাবিক দেখি কোন খরিদ্ যদি কোন মাল খরিদ করে আর সেই মালটা যদি বিক্রেতার কাছে রাখে তখন বিক্রেতা হয়ে যায় তখন ওই মালের আমানতদার সে তখন মালিক না মালিক হলো যে খরিদ করেছে সে যে খরিদ করেছে সে হলো মালিক আর যার কাছে রাখো সে হলো আমানতদার সে এই মাল নিজের ইচ্ছা মাফিক আর ব্যবহার করতে পারে না তার অধিকার নাই মালিক যেইভাবে তার মাল ব্যবহারের অনুমতি দেয় বা নির্দেশ দেয় সে শুধুমাত্র সেইভাবেই ব্যবহার করতে পারে অথবা মালিক যখনই চায় তখন মাল তাকে দিয়ে দিতে হয় এখানে কোন উজুহার পেশ করতে পারে না কারণ সে হল আমানবদার আল্লাহ সুবাহ ইমানদারদের দান এবং মাল হরিদ করে আবার ইমানদার কাছে রাখেন রেখে তাকে আমান অবদারির একটা দায়িত্ব দেন যে তোমার মাল এবং এটা মালিক আল্লাহ পূর্বে তো আল্লাহ ছিলেন সম্পূর্ণ মালিক তো আল্লাহ এরপরও তাকে একটা মালিকানা স্বীকৃতি দিয়ে তার কাছে আমানত হিসেবে রাখেন তখন বান্ধার কাজটা কি হয় বান্দা তখন আল্লাহর হুকুমে তার গান এবং মালকে ব্যবহার করতে সে বাধ্য এটা অপরিহার্য এই জন্য ছিল যে পরবর্তী আলোচনার মধ্যে এটা আসবে যে আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্কটা কি এখানে সরাসরি একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে বান্দা মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হতে পারছে না আল্লাহ তার জান এবং মালটাকে আল্লাহ পরিষ্কার নেওয়ার পর তার কাছে রাখছেন আমান উদ্দার হিসেবে সে সর্বাবস্থায় আমান উদ্দারের ভূমিকা এখানে থাকবে আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকবে সে তখন আল্লাহর বান্দা আল্লাহর গুলাম আল্লাহর হুকুমের তাবেদার এই জানটাও তার না মালটাও তার না এখন সেটা ব্যবহার করছে করবে কিভাবে করবে মালিক যেভাবে নির্দেশ দেন মালিকের নির্দেশ অনুযায়ী মালিক যখন নির্দেশ দেবেন তার দিনের বিজয়ের জন্য যুদ্ধ করার জন্য তার নিয়ে হাজির হওয়ার জন্য সে তার হাজির হয়ে যাবে মালিক ইচ্ছা হলে সেখানে তার নিয়ে অথবা তার কাছে যেভাবে নির্দেশ দেন মাল নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হবে মালিক যতটুকু ইচ্ছা নেওয়ার তিনি নেবেন অথবা আরো তার সাথে অনেক কিছু সহকারে আবার তাকে ফিরত দিতে পারেন অনেকটুকু কাজ সামগ্রী দিতে পারেন তিনি তো মালিক এই সম্পর্ক হতে পারে না আল্লাহর অধিকারের মধ্যে মালিকানার মধ্যে সর্বাবস্থায় সে আবদ্ধ আছে যখন সে তার গান এবং মালটা আল্লাহর কাছে বিক্রি করে দিল আল্লাহ তার বিনিময়ে জান্নাত প্রদান করলেন এখন প্রশ্ন কিউ করতে পারে জান্নাত জান্নাত পেতে দেরি কতক্ষণ জীবন যাওয়া পর্যন্ত জান্নাত পেতে কত সময় দেরি এই জীবনটা দুনিয়ার জীবনটা শেষ হওয়া মাত্র আর কখন শেষ হবে এটা তো কেউ জানে না এখনো শেষ হয়ে যেতে পারে এখন শেষ হলো তো এখন কিছু জান্নাত যত সময় এখানে যাক সে সময়ের তুলনায় এটা যাচ্ছে। আল্লাহ সুবাহ তার বিনিময়ে জান্নাত তিনি সাথে সাথে প্রদান করছেন পান্দা এটার সাথে সাথে এটার অধিকার অধিকারী হয়ে যাচ্ছে সে বিনিময়ের অধিকারী হয়ে যাচ্ছে যখন সে তার গান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে সে আমানতদার হিসেবে ব্যবহার করবে যদি সে খুব স্বেচ্ছাচারী হয়ে স্বাধীন হয়ে ব্যবহার করে বুঝতে হবে সে ওই চুক্তি লঙ্ঘন করেছে আল্লাহর সাথে যে বেচা কিনা চুক্তিটা করেছিল এই চুক্তিটা সে লঙ্ঘন করেছে আর যেই চুক্তির উপর অথব থাকে তার জন্য নিশ্চিত জান্ন এ ব্যাপারে কোন সন্দেহ নেই আল্লাহ আদা করেছেন তারা আল্লাহর পথে যুদ্ধ করে মারে এবং মরে যে মুমিনগণ আল্লাহর পথে যুদ্ধ করে মারে এবং মরে যুদ্ধ করতে গেলেই দুইটা জিনিসের প্রয়োজন একটা মানুষের দরকার জীবন্ত মানুষের দরকার ধরা মানুষ যুদ্ধ করে না জীবন্ত মানুষ যুদ্ধ করে যার জীবন আছে সেই যুদ্ধ করে তার গান দ্বিতীয় হল তার মালের দরকার মাল ছাড়া তো যুদ্ধ করতে পারবে না তার অস্ত্রের প্রয়োজন বাহন দরকার খাদ্যের দরকার পোশাকের দরকার এসব গুলো তো টাকা ছাড়া হয় না সম্পদের দরকার এই দুইটা জিনিস দরকার যুদ্ধের জন্য एग एग माल ये व्यक्ति व्यवहार करा आल्लर अबाध्य ते मारे निर्दय दया नहीं माय नहीं आल्ला आदेश कर आल्ला आदेश पालन जो जे आल्लर हुकुमेर अबाध्य आल्लाफर मान যে আল্লাহর আইন অনুযায়ী জীবনযাপন করে না শুধুমাত্র একমাত্র আল্লাহ কি আল্লাহ করে না সেই সকল ব্যক্তিকে মারার জন্য হত্যা করার জন্য আল্লাহ আদেশ করেছেন। সে করেছে দয়ভাবে মারে হত্যা করে এটা মালিকের আদেশ সেই মালিকের আদেশ পালন করতে গিয়ে সে হত্যা করে আর তাদেরকে হত্যা করতে গিয়ে কখনো কখনো তারাও নিজেরাও নিহত হয় जन चले जाए दूर के, के गुली कर दिल मरे गलन नये बारे जीवन झुंकीजे मरे जाूह सम्भवनावस्थाएं এই সকল ইমানদারের রান এবং মাল আল্লাহ খরিদ করে নেন এখানে এই অংশতে ফেদাই একটি দলিল স্পষ্ট যারা নিজের জীবনকে তারা উৎসর্গ করতে যায় ফেদাই অর্থ কি জীবন বিপন্ন করে শত্রুর সবচেয়ে বেশি ক্ষতি সাধনের চেষ্টা করা যারা হল আত্ম থেকে নিজের আত্মাকে চেক করতে চায় जदिव एदेश कूफ्फारा आत्मगात नय आत्मतेगी आत्मतेगी मन मुजाहिदगन तुफ्फार सब चे बी क्षति साधन करार्जन ते निजे जीवन काके निकेप करें उद्देश्य उद्देश्युफार ध्वस करा নিজের জীবন দিয়ে হলে নিজের জীবন দিয়ে হলে হোক আল্লাহ থেকে নির্মূল করা উত্তাপ করা এই উদ্দেশ্য নিয়ে তারা নিজের জীবনকে মধ্যে ফেলে দেন। এরা হল সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার আল্লাহর কাছে তারা নিজের জীবনটাকে এইভাবে বিপন্ন করেন আমরা যদি लक्ष्य करहुदे जुद्ध हजरते आना सीध ने नजर रब्लाहु एका शत्र मुकबिला दाड़ी गलिम बाहन छिन्न विच्छिन्न ग তিনি কুফারদের শত শত সশস্ত্র বাহিনীর সামনে একা দাঁড়িয়ে গিয়েছিলেন নিশ্চিত জানতেন এদের মোকাবেলা তিনি একা করতে পারবেন না তাদের হাতে তর বাড়ি তীর নেজা বললম সবগুলো অস্ত্র নিশ্চিত তিনি জানতেন এখানে তার শহাবত এরপরও তিনি দাঁড়িয়ে তাদের মোকাবেলায় যুদ্ধ করেছিলেন তিনি শাহাবত বরণ করেছিলেন আশিটারও বেশি আঘাতের চিহ্ন তার শরীরে ছিল সেই বেশি তার চিহ্নের কারণেই তাকে চিনার উপায় ছিল না তার বোন তার হাতের আঙ্গুল দেখে চিনতে পেরেছিলেন এ নজর। তাকে তো কিউ আত্মঘাতী বলেন না যারা আত্মঘাতী বলে কিছু হুজুরও পতোয়া দেয় ওই সকল মূর্খ হুজুরদের কাছে এগুলিল দলিল বহুদের ময়দানে হজরতে আন নজর কাফেরদের ভিতরে একা ঢুকে গিয়েছিলেন যুদ্ধের সমাজে একজন একজন বলেছিলেন কে তো নিজেকে নিজে হত্যা করার জন্য এইভাবে ক্যাশ করেছে আবার আবার তিরস্কার করেছিলেন শুনি মিথ্যা কথা বললে সে প্রকৃত পক্ষী पता उन्न कर रसुल्लामर जमाना संघटित सहबा कम रबुअल्लाहु तालाना निजे जीवन सबसे बेसि झुंकीपूर्ण अवस्था कुफ्फार्डे आजकल जुगे असमुद्ध बना कमुफारोक मुसलमान शक्ति शक्ति और असम जुद्धाई आत्मघाती सामान्य प्रस्तुति नहीं विशाल शक्ति बाहन बिुदे जुद्ध करा के बोले क्योंकि मुसलमान मानसमी जुद्ध ही इस এখানে আল্লাহ বলে তারা নিজের জীবনকে শত্রুকে মারার জন্য সে পিস হয় না সেই সময় গিয়ে অগ্রসর হয়ে কুফরদেরকে তারা হত্যা করে ওই সব লোকদের এবং মান আল্লাহ দেহে বিনিময়ে ফরিদ করে নেন এখানে সকল ইমানের দাবি আয়াতের প্রথম অংশ ফেরাওয়াদেরই দেশের একদল আলিম তাদের জীবিকা নির্বাহ করে পেট পূজা করে তাদের ওই হাদিয়া তুফা নজর নেয়াদ পাওয়ার জন্য এই আয়াতকে তারা ব্যবহার করে বিভিন্ন তারা করে এই আয়াতের অংশ পড়ে বলে আয়াতের বাকি অংশ পড়ে না আল্লাহ ইমানদারদের জাহান মাল বিনিময়ে খরিদ করে নিয়েছেন এই কথা বলে মানুষকে ডাকতে তাকে সে কিনতে চাও তাড়াতাড়ি টাকা দাও অনেক সকলের কাছে মনে হয় টাকা দাও বেশ কিন্তু বিক্রি করে দেয় এখানে বসে বসে আর মানুষও জুসে তার সম্পূর্ণ টাকা পয়সা এইগুলা তুলে দেয় আর এরা খুব আরাম সে পকেট ভরে করে নিয়ে যায় আর তাদের তারা সেই ব্যাট বেকার দ্বারা ভরপুর করে আর সেখানে তাদের সকল হারাম কাজ সিরকি কাজ বেতাতি কাজে তারা নিজেরা নিয়োজিত থাকে এই আয়াতে ওই ধরনের তাদের ব্যাট ব্যাগারের কথা বলা হয়নি এখানে বলা হয়েছে ওই মাল দিয়ে যুদ্ধের অস্ত্র কেনার কথা বলা হয়েছে বাহন কেনার কথা বলা হয়েছে যুদ্ধের পোশাক কেনার কথা বলা হয়েছে যে ইমানদারগণ তাদের মাল দিয়ে অস্ত্র কিনবে গুলি কিনবে যুদ্ধের জন্য বাহন কিনবে যুদ্ধাদের পোশাক খরিদ করবে এই মাল দিয়ে আর সর্বশেষ নিজেও নিজের গান টানিয়ে ওইখানে হাজির হবে ওই ব্যক্তিদের গান এবং মাল আল্লাহ বেহস্তের বিনিময়ে খরিদ করেন তারা কুকুরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিজেদেরকে তারা মারে এবং মরে ইঞ্জিল এবং কোরআনে পাকা ফুক্তা করা হয়েছে আল্লাহ পূর্বেও ইয়েদা করেছিলেন তাওরাতে ইঞ্জিলে আর এখনো করছেন এই কোরআন মজিদে কোরআন মজিদে যেইভাবে জিহাদের আয়াতগুলো আছে ক্রেতালের আয়াত আছে সেই আয়াতগুলো গুলো তাওরাতেও ছিল ইঞ্জিলেও ছিল সকল নভীর যুগেই সেই জিহাদ এবং ক্রেতাল ছিল যেমন এর সময়ে যুদ্ধ হয়নি দারুত এবং তারুতের এই যুদ্ধের কাহিনী কোরআন মজিদে আসেনি অতীত সেই যুদ্ধগুলো হয়েছিল সেই তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে সেই যুদ্ধের আয়াতগুলো আছে কিন্তু আজকে ইহুদিগণ এবং খ্রিস্টানগণ তাদের হাতে যে তাওরাত আছে এবং ইঞ্জিল আছে সেখান থেকে এই আয়াতগুলো তারা শেষ করে ফেলেছে ফেলে দিয়েছে। আসল ব্যাপার হল আজকের দুনিয়ায় ইহুদের ইহুদিদের কাছে যে তাওরাত আর খ্রিস্টানদের কাছে যে ইঞ্জিল এটা ওই আসমানিক কিতাব নয় যা আল্লাহ নাজিল করেছিলেন মুসারপতি এবং ইশারপতি সেই কিতাব নয় বরং সেই কিতাবগুলো বিলীন হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে তাদের কিছু ধর্ম তারা নিজেরা যতটুকু তাদের স্মরণ ছিল সেখান থেকে নিজের হাতেগুলো লিখেছে আর সেখানে যে আয়াতগুলো গুলো জিহাদের ছিল ক্রেতাদের ছিল সেইগুলো তারা ইচ্ছা কৃতভাবে সেগুলো তারা বাদ দিয়েছে যেই কারণে তারা ওই কিতাবের মধ্যে জিহাদ এবং ক্রেতালের কোনো আয়াতে এখন আর খুঁজে পায় না কারণ এটা ওই আত্মানি কিতাব নয় আল্লাহ জান আদিল করেছিলেন তার নবীর এটা তাদের পূর্বপুরুষদের বই মাত্র ওই নামে তারা এখন হাতে ধারণ করেছে নতুবা কুরআন মজিদে যেইভাবে আল্লাহ আদেশ গুলো করেছেন যুদ্ধের তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না এই দুনিয়া থেকে শির্ক এবং কুফরির চেতনা নির্মূল না হয় এবং আল্লাহ দেওয়া দিন পরিপূর্ণ ভাবে বিজয়ী না করো। আল্লাহ স্পষ্ট আদেশ করেছেন এই আদেশ গুলো ছিল। কিন্তু এখন এগুলো নাই কারণ হলো ওই কিতাবাক মানে কিতাব নয় তাদের ধর্মগুরুদের বানানো কিছু মন গড়াবই কোরআন মজিদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন কে আমদ পর্যন্ত সে এইভাবে থাকবে যে কারণে এই কিতাব থেকে কেউ এটাকে রহিত করতে পারবে না যদি পারত এখন যে সকল ধর্ম রয়েছেন পীর পুরোহিত নামের যে কিছু সংখ্যক পাদ্রি রয়েছেন মুসলমানদের মধ্যে তো অনেক পাদ্রী আছে না রাহেব আছে আহবার এবং রুহবান আছে পীর গর্বের গস কুতুব ইত্যাদি নাম দিয়ে অনেকগুলো গরম ওরা দেখা বানানো হয়েছে এই সকল মূর্তিগুলো দেবতা কোরআনকে বিক্ষিত করে ভেবে নাজিদের মধ্যে আমরা এই সত্য আদা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে যেমন কোরআনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ ইমান জান মাল হরিদ করে নিয়েছেন বিনিময়ে জান্নাত দেওয়ার ওয়াদা দিয়ে এরপর আল্লাহ নিজের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন আল্লাহর চেয়ে অধিক ওয়াদা পূরণকারী আর কে হতে পারে আল্লাহর চেয়ে वादा पूरणर बेपारे क्यों अग्रगामी आमदी क्यों आल्लापूर्ण भाव पालन करें और आल्ला जो जानना वादा, करें। वादा करें। करे जदि मनें जान मालता को नगद दिए दिल कान्न पा এটা নিশ্চয়তা কই সামনে তো দেখতে পাচ্ছি না কারো মনে যদি সন্দেহ থাকে আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ ওয়াদা করেছেন লিখিতভাবে ওয়াদা করেছেন পাওরাতে ইঙ্গিলে এবং কুরাণ মজিরে আল্লাহ এটা লিখিত চুক্তি বান্দার সাথে করেছেন আর নিজের ব্যাপারে নিজে নিশ্চয়তা প্রদান করছেন আল্লাহরই ওয়াদা সত্য ওয়াদা আর আল্লাহর চেয়ে অধিক ওয়াদা পূরণ করতে পারে এমন কেউ না आल्ला सबसे बेसि पूरणा करें तुम्हारा सुसंवा ग्रहण करो ओ चुक्ति सम्पर् चुक्ति तुम्हारा सम्पादन कर आल्ला सुबहानला बंदा के सुसंबाद जान्दा आल्ला पूरण कर आल्ला निर्देश अनुजय से व्यवहार कर आल्ला चुक्ति मे तरान माल के से व्यवहार करे व्यक्त जमीन आल्लाउ तलासंबाद प्रदान कर করা বিক্রেতা এখানে আমরা একটা শব্দ ভালো করে জানি যে রাসুল্লাহ আলাইসাল্লামের কাছে সাহাবায় কেরাম কাবুল্লাহু তালানহম আজমাইন বাইয়াত নিয়েছিলেন বাইয়াত শব্দটি আমাদের কাছে একটা পরিচিত শব্দ এর উৎপত্তি হল বায়ু থেকে থেকে বিক্রি করা বায়াত একটা বিক্রি চুক্তি এই চুক্তিটি আল্লাহর সাথে সম্পাদিত হয় আল্লাহ এবং মান্দার সাথে এই চুক্তি যেটা আমি ইতিপূর্বে আলোচনা করেছি ইমানদার বিক্রেতা আল্লাহ খরিদ্দার বিক্রয়ের পণ্য যান এবং মাল মাল বিনিময় জান্নাত যে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য এই চারটা জিনিস অপরিহার্য এই চারটি বিষয়ের সমন্বয় হয় বিক্রি চুক্তি আর এই বায়াতটা হল এমন একটা শপথ চুক্তির একটা শপথ যে শপথটা মূলত আল্লাহর কাছে হয় হুদাইবিয়ার সন্ধির পূর্বে যে বায়াত হয়েছিল বায়াতের ওয়ান সেই বায়াতের পরে আল্লাহ সুবাহ ঘোষণা করেছিলেন সুরাই মধ্যে আছে। যারা তোমার কাছে বায়াত করেছে আসলে তো তারা তোমার কাছে বায়াত করেনি এরা আল্লাহর কাছে বায়াত করেছে তোমাদের সকলের হাতের উপর ছিল আল্লাহর হাত আর সেই বায়াতটা হয়েছিল মৃত্যুর উপর বায়াত এটা হল একটা চুক্তি একটা শপথ বান্দা রাসুল উল্লাহামের কাছে রাসুলের বায়াত নেওয়াটা ছিল অপরিহার্য নিচ্ছিন্ন আর উনিতে নিতে পারত না এর আগে একদিন আমি এই বিষয়টা আলোচনা করেছি ব্যক্তিকেন্দ্রিক বায়াতের কোনো পদ্ধতি ইসলামে নাই কোন কালেই ছিল না ইসলামের ইতিহাসও নাই কুরান হাদিসের কোন দলিলও নাই সেটা রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাই্লাম এর কাছে যে বায়াত ছিল সেটা ছিল একমাত্র বায়াত এরপরের বায়াতগুলো হয়েছে খেলাফতের কাছে খলিফাতুল মুসলিমিন যারা হয়েছিলেন তাদের হাতে এইভাবেই খেলাফত না থাকলে সেই খেলাফত প্রতিষ্ঠা লক্ষ্যে পরিচালিত যে তানজিম তাকে সেই তানজিমের আমিরুল জেহাদের কাছে বায়াত এটা ব্যক্তির কাছে বায়াত থাকেন। তিনি যে সব সময় তিনি না কি যদি ব্যক্তির বায়াত হয় তাহলে ওনার পরে তো বায়াত শেষ হয়ে যায় সে বায়াত শেষ হয় না আমিরের এই অবস্থানটা খালি হতে পারি এক হলো। আমি যদি মারা যান যেমনটি আশি দিনের সময় হয়েছিল আবু রাজ নিয়োগ নিয়োগৃত উমর হলেন খলিফা উমরের ফেলাফতের শেষকালে তিনি ছয় জনের একটা বোর্ড গঠন করে গেলেন পূর্বর্তী খলিফা করার জন্য এই ছয় জনের মধ্য থেকে একজনকে খলিফা করা হলো। উমরের ইন্তেকালের পর থাকতে নয় উমরের ইন্তেকালের পর খলিফা হলেন উসমান উসমানের পর হলেন আলী একজনের ইন্তেকালের পর হয়েছেন আরেকজন এটা হলো ধারাবাহিকতা খলিফা বা আমিরুল মুজাহিদিনের ইন্তেকালের পর আরেকজন খলিফা হবেন দ্বিতীয় কারণ যেটি সেটা হল সে আমিরুল জিহাদ যদি তিনি কুফরে বাবা হয় লিপ্ত হয়ে যান প্রকাশ্য কুফরিতে পারবেন না যদি লিপ্ত হন এই দুইটি কারণে এই স্থানটা খালি হতে পারে যদি খালি হয় তাহলে পরবর্তী আরেকজন আমির হবেন সে আমির নিজে ঘোষণা হবেন না परामर्शन आहले रायिर सम्पर् सम्पर्ता सम्पन्न लोकर पराम आबू बकर के खिफा करार जो उमर राजी आल्लाजे सरसिफ हाथ बाड़िए दिए उमर एककदान एक परामर्श क्यों दिमत करें কারণে এটা হয়ে গেছে পাঠিয়েছিলেন আবু বৈদাদ নেতা রাকে আরেক বর্ণনা আছে আহ আব্দুল্লাহাব জু কালা এবং জু উমায় জু আমেদেদ এই দুজনের কাছে রাসুলুল্লাহ সাল্লু আলাইহালামের হাদিস বর্ণনা করছিলেন তখন জু আমেদেদ তাহলে তিনি তো তিন দিন আগে মারা গেছেন এই কথা শুনে তিনি মদিনার দিকে সুনাম আসুর দিলেন সাথে এরা দুইজন রাস্তারে খোহনায় এসে জন লোকের সাথে দেখা হল দুই আরোহী তারা মদিনা থেকে যাচ্ছে ওইদিকে তাদেরকে জিজ্ঞাসা করলেন তারা বললেন হ্যাঁ তিন দিন আগে এবং তখন জু আমের ওইখান থেকে তিনি ফিরে আসছেন এবং ওই সময় বললেন তোমরা আরব বা লোক তোমরা কল্যাণের মধ্যে থাকবে যদি তোমাদের একজন খলিফা মারা গেলে পরামর্শের ভিত্তিতে আরেকজন খলিফা তোমরা করে নাও আর যদি চোর বাড়ির দ্বারা খলিফা তোমরা করো তাহলে সেটা তো রাজা বাচ্ছাদের মতো হয়ে যাবে এই কথা বলে জুয়ামের তার সাথী সহ ফিরে আসলেন এবং বললেন আমরা পরে একবার যাব এবং আপনি আপনার খলিফাকে আমাদের সালাম দিবেন তিনি গিয়ে যখন আবু বকরকে সংবাদটা দিলেন আবু বকর বললেন তারা দুইজনকে নিয়ে আসলে না কেন এখানে দিল যে সেটা হল আপনাদের একজন খলিফা মারা গেলে তোমাদের পরামর্শের ভিত্তিতে আর একজনকে খলিফা করে নেবে তো এখানে আমরা দেখতে পাই রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহ্লামের পক্ষ থেকে সরাসরি কিছু নির্দেশনা যেখানে তিনি বলছেন কানু বানো ইসরাহু আলি বললেন বনি ইসরা মধ্যে নবুয়তের ধারাবাহিকতা ছিল একজন নবী মারা গেলে তার চলা বিসর্ষণ হতেন আরেকজন নবী আর আমি হলাম এমন এক নবী যার পরে আর কোনো নবী নাই এখানে বললেন তবে আমার হবেন এবং তাদের সংখ্যা হবে যখন খলিফার সংখ্যা অনেক হবে সেই সময়ের জন্য আমার আমাদের প্রতি আপনার কি নির্দেশ তখন তিনি বললেন प्रथम जे बायातन जिन प्रथम अनुजय कर तुम्हारे जा प्रयोजन তোমরা আমিরের কাছে চাইবে না আল্লাহর কাছে চাইবে। তিনি আরো বললেন তোমরা আমিরের দুষ্কৃতির দিকে থাকাবে না কারণ আল্লাহ তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি তাকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ নিজে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ যে আল্লাহ তাকে এই দায়িত্বে সমাসীন করেছেন সে আল্লাহ আল্লাহ তাকে জিজ্ঞাসাবাদ করবেন অপর বর্ণনায় আর বাড়িয়ে তিনি বলছেন যখন দ্বিতীয় আমিরের সাথে ঝগড়া করতে আসে তোমরা দ্বিতীয় ব্যক্তির বরদান উড়িয়ে দেবে এখানে এই বাইয়াসের যে এক সেটাই স্পষ্ট করেছে রাসুল উল্লাহ সাল্ল আলাইসাল্লামের অনেকগুলো হাদিস এ ব্যাপারে আমাদেরকে গাইডলাইন দেয় মুসলমানদের ব্যক্তিকেন্দ্রিক কোনো বায়াতের সুযোগ নাই যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে সেখানে ওই খলিফাতুল মুসলিমিনের কাছে বায়াত নিতে হবে আর বিচ্ছিন্ন আলাদা কোনো তানজিম করার কোন অবকাশাত থাকবে না সকলে মিলে সেই খলিফার কাছে বায়াত নিতে হবে আর সেই খেলাফত যখন প্রতিষ্ঠিত নাই সেরাপদ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয় যারা প্রথম জিহাদ শুরু করে পরবর্তী সময়ে বিচ্ছিন্ন সর্বপ্রথম হাদিসের বাসায় প্রথম যারা যে তানজিম জিহাদ শুরু করেছে সেই তানজিম শহীদ অলিকায় রাসুল্লাহ প্রদর্শিত পন্থায় যতদিন তারা फ प्रतिष्ठार जो जिहद करेंच्छि आलदा फिरकार जन्म देवार अतन फेर का सृष्टि करार अधिकार कारण कदि एम तंजिम सही उद्देश्य नहीं गठित मानव रचित मत पथा दबित है पंथा तरीका जी ग्रहण कर नुसलमान प्रतिनिधित्व कर সেই সংগঠনের মুসলমানদের প্রতিনিধিত্ব করার আর অধিকার নাই সেই অবস্থায় প্রকৃত মুসলিমগণ যদি তারা নিজেদের পর পরামর্শের ভিত্তিতে তানজিম গঠন করেন এম প্রতিষ্ঠা করেন তার মাধ্যমে যদি তারা যা পরিচালনা করেন সেটাই হবে একমাত্র প্রতিনিধিত্বশীল মুসলমানদের একমাত্র সংগঠন বায়াত সকলকে সেখানে নিতে হবে বিচ্ছিন্নভাবে ব্যক্তিকেন্দ্রিক যেমন বায়াত নাই তেমনিভাবে কোন সেরক্ষাভিত্তিক বায়াতের অবকাশ নাই দুনিয়ার যে কোন জায়গায় হোক যেখানেই হোক জিহাদ যখনই পরিচালিত হবে ওই ভূখণ্ডে সহি তরিকায় খেলাফত আলা মিনহাজিনবুয়াতের ভিত্তিতে যেই তান্তিম গঠিত হবে আর এর উপর প্রতিষ্ঠিত থাকবে যারাই জিহাদ করবে তারা সকলকে ওইখানে বায়াত হবে এই বায়াতের মাধ্যমে মূলত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা হয় বিচ্ছিন্ন নয় যেই বায়াত বিচ্ছিন্ন করে সেই বায়াত বায়াত নয় সেটা মূলত হল মানুষকে আল্লাহ দিন থেকে ফিরিয়ে নেওয়ার জন্য একটা বায়াতের মাধ্যমে সকল মুসলিম গণ ঐক্যবদ্ধ হবে বিভক্ত হবে না যা আজকে আমরা দেখতে পাচ্ছি তবে এখানে যেই জিনিসটা হল যে বিভিন্ন অঞ্চলে যে জিহাদ গুলো পরিচালিত হয় এটা ফেরকা নয় এক একটা ভূমিতে সেই জেহাদ পরিচালিত হয় এটা ফেরকা নয় এখানে প্রথম যেই ভূমিতে যে সর্বপ্রথম সহিত রেখা জেহাদ পরিচালনা শুরু করে ওই ভূমিতে তারা তারাই একমাত্র আর বাকি সবগুলো ফেরকা সেই ফেরকাগুলোর অপসৎ কথা বন্ধ করে দিতে হবে আর বিশ্বব্যাপী মুসলমানদের যদি ন্যাট প্রতিষ্ঠিত হয় জেহাদি কাপিলা সেই নেটের সম্পৃক্ত হওয়া যদি খেলাফতলা মিনহাজিন কিছু বিষয় মতদের মতপ্রার্থক্য থাকতে পারে সেই ছুটোহাটো মতদের মত পার্থক্য গুলোকে কখনো প্রাধান্য দেওয়া যাবে না এগুলো হলো কৌশলগত কোনো মতপ্রার্থক্য হতে পারে এক তুই হয় সেটা হলো পারস্পরিক আলোচনার মাধ্যমে পরামর্শের ভিত্তিতে সমাধান করা সম্ভব অথবা মিনিমাম একটা পর্যায়ে আসা সম্ভব কিন্তু সেটা এমন হবে না কোন তাগুতি বা বাতিল পদ্ধতির সাথে মেলাফতিনের ভিত্তিতে থাকতে হবে এক আকিদার ক্ষেত্রে সম্পূর্ণ মিল থাকতে হবে আর লক্ষ্মীর পানে সকলে থাকবে অটল একই উদ্দেশ্যে একই আকিদায় দুনিয়ার যে কোনো প্রান্তই হোক এই কাজ করুক সেই লক্ষ্য এবং আঁকিদা এক কর্ম কৌশল ভিন্ন হতে পারে বিভিন্ন অঞ্চল ভিত্তিক অবস্থানের কারণে ভৌগোলিক অবস্থানের কারণে কৌশলগত দিক ভিন্ন হতে পারে সেই কৌশলগত ভিন্নতা এটা গ্রহণযোগ্য কিন্তু আঁকিদা এবং লক্ষ্যের ভিন্নতা কখনো গ্রহণযোগ্য হবে না তাহলে বায়াতের মূল স্পীতটা কি বায়াতটা হল মুসলমানদের লক্ষ্যবদ্ধ করার জন্য একটা হাতিয়ার আল্লাহ করে দিয়েছেন আর এটা ঐক্যবদ্ধ হওয়ার জন্য এটা এই জন্য যে বায় আত্মা মূলত আল্লাহর কাছে বাম্বার কাছে না মূলত আল্লাহর কাছে হচ্ছে বাম্বার কাছে সে বায় আত্মা হলো ব্যক্তি কেন্দ্রিক নয় আল্লাহর নির্দেশ অনুযায়ী যখন সেই তানজিম তাকে ব্যবহার করবে তখন সে আল্লাহর উদ্দেশ্যে বাস্তবায়িত হলো আল্লাহ চাচ্ছেন এই জমিনে আল্লাহ ছাড়া আর কারো যাতে না হয় আল্লাহ ছাড়া মানুষের অন্য সকল যাতে চিরতরে বন্ধ হয়ে যায় এই জমিন এগুলা না থাকে মানুষ যেন শুধুমাত্র আল্লাহ দিয়ে এবাদতি করতে পারে দাসত্ব করতে পারে গুলামি করতে পারে আল্লাহর হুকুম মেনে চলতে পারে এর বিপরীত কোনো কিছুই যেন এই জমিনে না থাকে जरा बंधने आबध हो आल्ला जमीन आल्लाजयी करारिहचाल कर माली आल्लादे नान्न विनिमय युकर जी आल्ला जान्न दुनिया मानुष दुईटा भागे विभक्त हो जाए एक दल मानस তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ দিয়ে বাদতি করে আর কারো এ বাদতি করে না জীবনের সকল ক্ষেত্রে একমাত্র হুকুম মেনে চলে আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে আইন কানুন বিধি বিধান সে মেনে চলে আল্লাহ আর কারো নয় আর অপর মানুষ আল্লাহর আল্লাহ দাসত্বের পরিবর্তে বা আল্লাহর দাসত্বের সাথে সাথে তারই মতো অন্য অনেক সৃষ্টির দাসত্ব করে গুলানি করে री अनुजायबाद पद्धति से मानुषुल गुला शयान गुल्प्त है মানুষ যখন আল্লাহর গুলামী ছেড়ে দেয় তখন সে হয় শয়ের গুলাম যখন আল্লাহর এবাদতি ছেড়ে দেয় তখন সে শয়তানের যখন সে আল্লাহর আইন কানুন মানে না আল্লাহর বিধি বিধান মানে না মানে না সে তখন শয়তানের হুকুম অনুযায়ী অনুযায়ী জীবনযাপন করে শয়তানের বিধান অনুযায়ী জীবন যাপন করে সেই হিসেবে সে হয়ে যায় সম্পূর্ণ আলাদা আর ওই শয়তানের হুকুমের তাবেদার যারা শয়তানের এবাজতি করে যারা তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করবে ইমানদারগণ তার মাল এবং গান দ্বারা কারণ সে জানে এই জমিন আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন এর মালিক আল্লাহ আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া আর কারো এবাজতি চলতে পারে না আল্লাহর জমিনে আর কারো কোন মালিকানা প্রবুত্ব চলতে পারে না আর কারো সার্বভৌমত্ব চলতে পারে না আর কারো আইন কানুন হুকুম বিধানিকানা চলতে পারে না যতক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ আছে ততক্ষণ ওই শক্তির বিরুদ্ধে সে যুদ্ধ করে যাবে যেই শক্তি আল্লাহর এই রাজত্বে জবর দখল করে বসে আছে আল্লাহর রাজত্বের ডিজে এসে জবর দখল করে সেখানে তার রাজত্ব চালাতে চায় তার সার্বভৌত প্রতিষ্ঠা করে পরিচালনা করতে চায় তার হুকুম আসাম পরিচালনা করতে চায় ওই শয়তানি শক্তির বিরুদ্ধে সে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে এটা হল ইমানদারের তার দায়িত্ব এটা চিরকাল এই দায়িত্ব পালন করবে যদি কেউ দায়িত্ব পালন না করে সে যদি ইমানের দাবি করে তার ইমানের দাবিটা সম্পূর্ণ মিথ্যা দাবি আর এই কাজটা করার জন্যই প্রয়োজন মুসলমানদেরকে জামাতবদ্ধ হওয়ার আর জামাতবদ্ধ হতে হলে এখানে মৌলিক যে জিনিসগুলোর দরকার সেটা হল আমির থাকতে হবে আর অনুসারী থাকতে হবে যে অনুসারীগণ আমিরের আনুগত্য করবেন আমিরের আনুগত্য করার মতো অনুসারী যখন হবে আর আমির যখন হবে তখন ওই জামাতটা হয়ে যাবে হোক। যে যদি সহিপর প্রতিষ্ঠিত হয় জামাত হয়ে গেল আর যদি জামাত হয় তারা মুসলমান হবে আর না হলে তারা মুসলমানই থাকতে পারবে না উমর রাবাহন হুল স্পষ্ট ঘোষণা লাসলামা ইল্লা জামা মাতিন আনুগত্য না থাকলে আমির থাকবে কেমন করে কিউ মানে না কিসের আমির এখন যদি আমির না থাকে তাহলে তো জামাতও নাই জামাতের জন্য অপরিহার্য এই দুইটা দিন আমির এবং মামুর এই দুইটা পাকতে হবে না হলে তো জামাত হয় না আর জামাত যদি না থাকে কেউ মুসলমানও পাকতে পারবে না অর্থাৎ বিচ্ছিন্নভাবে মুসলমান থাকার কোন সুযোগ নাই এই কথাটাই স্পষ্ট করে বলেছেন এখন যখন সে এমারত আছে মামুর আছে তখন সেখানে প্রয়োজন যে জিনিসটা হল বাগাতের আমির মামুরগঞ্জ কিসের ভিত্তিতে সেখানে জামাতবদ্ধ থাকবেন বায়াতের ভিত্তিতে বাজ্যত সে আমিরের কাছে তারা বায়াত নেন আনুগত্যের বায়াত এটা হল আনুগত্যের বায়াতের এবং এই আমিরের কাছে যে আনুগত্যের বায়াত শর্ত সাপেক্ষ হয় যতক্ষণ পর্যন্ত আমির তাদেরকে হকের উপর থেকে পরিচালনা করবেন ততক্ষণ লাখ লোকেন কি মা সস্তার না ফরমানি করে সৃষ্টির আনুগত্য বৈধ নয় আল্লাহ না ফরমানি করে কারো আনুগত্য করা যাবে না শুধু ভালো কাজে মন্দ কাজে আনুগত্য করা যাবে না আমিরা আদেশ করলেন এখন আর নামাজ পড়ার দরকার নাই অনেক পীরের মুড়ি দান্দা আছে না পীর তাদের সব দায়িত্ব নিয়ে নিয়েছে তাদের নামাজের দরকার নাই এখানে আনুগত্য করা যাবে না আমি আমিরকে প্রত্যাখ্যান করতে হবে এখানে আল্লাহর আদেশ পালন করতে যদি আমির বাবা দেয় অথবা কোন হারাম কাজ করতে যদি আদেশ করে সেখানে মানা যাবে না সেখানে আনুগত্যমাই আনুগত্য হল শুধুমাত্র উত্তম কাদেরতি উবাদায় সামিক রাজি আল্লাহু আল্লাহ বলেছেনুল্লাহি সাল্লু আলহিহি ওসাল্লাম তিনি বলছেন আমরা রাসুল্লাহ ভাইয়া নিয়েছিলাম মনোযোগ দিয়ে শোনা এবং মানার জন্য আনুগত্য করার জন্য এবং শোনার জন্য আমাদের কঠিন অবস্থায় সহজ অবস্থায় আমাদের পছন্দের বেলায় অপছন্দের বেলায় এমনকি আমার উপর যদি অন্যকে অগ্রাধিকার দেওয়া হয় তাপিও। আর এই বায়াত নিয়েছিলাম আমিরের সাথে কখন আমরা বিতর্কে লিপ্ত হব না যতক্ষণ না তার মধ্যে প্রকাশ্য পুকরি দেখতে পাবো যেই কুপুরির ব্যাপারে আল্লাহর কিতাবে প্রকাশ্য দলিল রয়েছে আর এই বায়াত আমরা নিয়েছিলাম আমরা যেখানেই পাঠি না কেন হক কথা বলব হকের উপর প্রতিষ্ঠিত থাকবো এবং আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে পরুয়া করব না স্পষ্ট করে এই হাদিস গুলোতে সেই বায়াতের মূল স্প্রিট বলে দিয়েছেন এখানে নিজের পছন্দ পছন্দের ব্যাপার নয় কিন্তু আমাদের অনেকেই নিজের পছন্দ না হলে পরে খুব অসন্তুষ্ট হয় যদি এমনটি প্রাবানটাই বুঝতে হবে তার ঘাড়ের সময় শতাংশ আর হয়েছে এখানে ব্যক্তিগত পছন্দ পছন্দের বিষয় নয় এখানে হলো সরাসরি আল্লাহর কিতাবের ভিত্তিতে সেই আমিরের আদেশটি না বিপরীত কোন বিগুল যাবে না হলে এখানে নিজের পক্ষ থেকে কোন ধরনের কথা বলা যাবে না অধিকার নাই পরামর্শ যখন চলে সেই সময় পরামর্শ দেওয়া যাবে যখন সিদ্ধান্ত হয়ে যাবে তখন কেউ আর কথা বলতে পারবে না যদি সেটা সিদ্ধান্তটা কোরআন বিরোধী না হয় যদি কোরআন বিরোধী হয় সেখানে কথা বলতে হবে না বলেছেন অন্য জায়গায় বলে से व्यक्ति हाथी निलेन्न हल अत मारा गल से मुनाफिक मृत्युबरण करल कर, कर के हजरत हूजा प्रश्न करी कतक्षण पर्त बर ऊपर प्रतिष्ठित थाबो अमीर आनुगत्य कतक्षल যতক্ষণ পর্যন্ত আমির হক কাদের আদেশ করে ততক্ষণ আর আমির হক সময়ে যদি তোমার চাবুক লাগায় এবং তোমার মাল সামান কেড়ে নেয় তথাপিও তুমি আনুগত্য থেকে সরে যাবে না রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম স্পষ্ট করে এই বায়াতের স্ত্রীর নির্দেশ বর্ণনা করেছে যারা এগুলো বুঝে শুনে কোরআন এবং হাজিফের ভিত্তিতে সেই বায়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের জন্য সুসংবাদ আর যারা বিচ্ছিত হবে তাদের জন্য কোনো তারা মৃত্যু হবে তাদের নেফাকের উপর মুনাফিকের মৃত্যুবরণ করবে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে তাহলে তো তার ঠিকানা জাহান্নাম এখানে আল্লাহ সুবাহ এই আয়াতের মধ্যে যে স্পষ্ট বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন চিরকালের জন্য সে আমদ পর্যন্ত সকল সময়ের জন্য যে মানুষ তার জান এবং এগুলো আল্লাহর কাছে বিক্রি করে দেবে এটা তার ইমানের দাবি যদি সে ইমানদার হয় ইমান আনার সাথে সাথে তা বিক্রি করে দিচ্ছে সার মালিক নয় তার মাল এবং যান এগুলো আল্লাহর ইচ্ছে অনুযায়ী এখন ব্যবহার হবে आल्ला इच्छा था कि आल्ला जमीन आल्ला तमिन तर अस्तित्व दुनिया मटी बिछिए दीते तरज इमानदारा संघटित संघबद्ध हो गुदे সেই যুদ্ধে তাদেরকে হত্যা করে নির্মূল করবে অথবা তারা এখানে নিহত হবে তারা এখানে যদি বিজয়ী হয় তবুও যেমন তাদের জন্য রয়েছে জান্নার যদি তারা এখানে নিহত হয় তাদের জন্য রয়েছে জান্ন এত উত্তম ব্যবসা আল্লাহর সাথে এই ক্রয় বিক্রয় এই চুক্তি এই চুক্তি করেছে শুধু ইমাম দার্গদ যারা এই চুক্তির উপর অটল এই অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্যই সুসংবাদ क्या आल्ला तुम्हारे चुक्ति सम्पर्क सुसंबाद ग्रहण करो जुक्ति तुम्हारे साथन तुम्हें चिरकाल चिरस्थायी भाई जान से ठिकाना लाभ सुख शांति जगह पा जाकरण सब पावा চিরন্তং সুখের জায়গা অনন্তকালের সেই জীবনে পাওয়া যাবে এর চেয়ে বড় সফলতা তো আর কিছু নাই আল্লাহ যে বিনিময়টা দিলেন এটা এত অমূল্য সম্পদ যার মূল্য নির্ধারণ করা যায় না নিলেন একেবারে তুচ্ছ জিনিস যান এবং মাল এটা আল্লাহরই দেওয়া কিন্তু বিনিময় এত বেশি দিলেন আসলে এটার বিনিময় এত বেশি হতে পারে না কিন্তু আল্লাহ দিচ্ছেন এটা তার দয়া আল্লাহ নিজ অনুগ্রহে নিজে দয়া করে এগুলো দিচ্ছেন আল্লাহর সেই দয়াটা যদি আমরা আর কেউ রাস্তায় দুর্ঘটনায় মারা যাবে বিল্ডিং দশে মারা যাবে আগুনে পুরে মারা যাবে পানিতে ডুবে মারা যাবে বিছানায় অসুস্থ হয়ে মারা যাবে হাসপাতালের বেডে মারা যাবে মরতে তো হবে কাউকে প্রত্যেকেই কেউ তো আর না এই নিশ্চিত মরণ আমার কাছে না চলে যাচ্ছে পণ্যের হয়ে যাচ্ছে কিন্তু যদি এই জান এবং মালটা আল্লাহর প্রতি দিতে পারি আল্লাহর নির্দেশ অনুযায়ী তাহলে আমি জানছি তাহলে আমি এত বুকা হতে যাবো কেন যে আমার মাল সম্পদ এমনি তোমার শেষ হয়ে যাবে তাহলে বিনিময় ছাড়া দিয়ে দেবো কেন বরঞ্চ যেখানে বিনিময় আল্লাহ আমাকে দিবেন চিরস্থায়ী জীবনের জন্য অনন্তকালের জন্য এত সুখ শান্তির জায়গা জান্নাত দান করবেন আমি সেই জান্নাত পাওয়ার জন্য আমার দান মালটা আমি কেন ব্যবহার করছি না বিনিয়োগ করছি না কেন এটাই তো সবচেয়ে বড় বিনিয়োগ করার জায়গা উপযুক্ত ব্যবসায়ীটাই সঠিক ব্যবসায়ীটাই তো আল্লাহ আমাদের প্রফিট দান করুন যেন আমরা আজকের এই জামানায় আমাদের জান মাল চা যে কোন সবচেয়ে বেশি দেওয়া প্রয়োজন সারা দুনিয়া আজকে কুফরিতে চলছে সারা দুনিয়ায় কাঠের কুফারদের নীলজ্জ আলন আমরা দেখতে পাচ্ছি আর তাদের চতুর্দিকে রেপাপন আমাদের আশেপাশে কিলবিল করে বেড়াচ্ছে এই সময়ে যদি আমাদের হাতগুলোকে গুলোকে গুটিয়ে রাখি আমাদের উঁচু মাথা যদি আমরা নিচু করে রাখি আমাদের এত শক্তি সম্পন্ন চক্ষুগুলোকে আমরা যদি বন্ধ করে রাখি তাহলে হাসরের ময়দানে আলমার কাছে জবাব দিতে পারবো না এই জন্য এখানে আমাদের হাত সানিত করা দরকার মাথা উঁচু করা দরকার পাঠিয়ে থাকা দরকার কাছেরদের সেই বক্ষপানে কোন জায়গায় আঘাত করলে দরকার আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন কোন সিদ্ধান্ত হয়ে গেলে পরামর্শের ভিত্তিতে নিজের দ্বারা থেকে পরামর্শ আর কোন মানে পরামর্শ কোন যাবে না কিন্তু যদি দায়িত্ব সেটা আমি নিজে নিজেই কোন তখন যদি কোনো মাহমুদ দেখো যে আসলে এই সিদ্ধান্তটা যখন সিদ্ধান্ত ভাবের মধ্যে আসলে পক্ষ থেকে না পক্ষ থেকে তখন আপনার জন্য পক্ষ থেকে তখন আসলে পরিবর্তন করছে ভাবিতে পরামর্শ বিপরীত হয় তাহলে তো অবশ্যই বলতে হবে যদি না হয় তাহলে কেউ বলতে পারবে না কারণ আবু বকর রাজি আল্লাহ আনহু যখন সাথে পরামর্শ ছাড়াই এক এক সিদ্ধান্ত ঘোষণা করলেন যারা জাকাত অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উমর রাজি আল্লাহ এসে বললেন আমিরুল মোমিনে নামনে কিভাবে যুদ্ধ করবেন তারা কালিমা পরে সালাত করে। তার ইমান এনেছে তারা নামাজ পড়ে আবু বকর বললেন যারা জাকাত এবং সালাতের মধ্যে প্রাক চুখ করে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু উমর বলতে তা বাধা দিতে থাকলেন আর আবু বকর তার কথা বলতেই থাকলেন এককভাবে এরপর উমর রাজে আল্লাহানু বললেন যে আমি শেষ পর্যন্ত বুঝতে পারলাম আবু বকরের এখানে আমির যদি কোরআন সুনার বিপরীত না হয় এমন কোনো সিদ্ধান্ত নিতে চায় নিতে পারবে পরামর্শ নিতে আমির বাধ্য নন সাধারণ অবস্থায় আমির পরামর্শ করবেন যদি দেখেন যে কখনো যেটা ওই সিদ্ধান্তটা এমন হয়ে গেছে যেটা কোরআন সুনার কোনো নীতির খেলাপ তাহলে সেখানে অবশ্যই তারা বলতে পারবেন এই এটা সঠিক না। জন্য আমির এটা সঠিক আমি তো সিদ্ধান্ত পরামর্শ দিতে পারবে কিনা পরামর্শটা হলাম যখন তোমার সিদ্ধান্ত হয়ে যাবে তখন আল্লাহর ভরসা করো সিদ্ধান্তের হলের পরামর্শ যেটা সেটা হল শুধুমাত্র যদি সেই সিদ্ধান্তটার পুরাণ শূন্য কোন বিপরীত হয় সেখানে পরামর্শ সিদ্ধান্তের পরেও দেওয়া যাবে কিন্তু বিপরীত যদি না হয় তাহলে পরামর্শটা শুধু সিদ্ধান্তের পূর্বে আপনি যেভাবে কৌশলটা করেন দুধের কৌশলটা আধার হবে তখন এখন অনেক সমস্যা কমান্ডার গ্রহণ করতেন কোনো জন যেমন ময়দানের ক্ষেত্রে যুদ্ধ কৌশল হিসাবে তো সেনাপতি নিতে পারে যুদ্ধের যুদ্ধের ময়দানে সেনাপতি যে কোনো কৌশল নিতে পারে যে এর আগে আমি সুরাই নেশার আলোচনা গুলা বলতে পারে তার বাহিনীকে তোমরা পিছু তার করতেই পারবে এটাতে কোনো সমস্যাই নাই কিন্তু মূল সিদ্ধান্ত গুলো সেই রোগ আক্রান্ত আমরা যাবো কিনা তিনি বলছেন আমার এই বিষয়ে কোনো হাদিস জানা নাই তিনি সাহাবাদের চাইছেন তোমাদের এই বিষয়ে কোনো হাদিস জানা আছে কিনা যেমন একজন হাদিস বললো তিনি হাদিস অনুযায়ী আমল করেছেন এটা তো সমস্যা নাই তিনি যদি আবার পরামর্শ চান তিনি চাইতে পারেন এমন সবাই দিতে পারি আমি যদি মারা যায় তারপরে যারা কোরআন হাবি সম্বন্ধে এই ক্ষেত্রে কি এখানে হলো যে তোমার করার সুযোগ নাই যে ওই যে ছয় জন আর চারজন সুযোগ নাই এখানে আমির বানানোর জন্য শর্ত যেটা এক শর্ত সেটা হলো যে তার पुरान हादीर एलिम एक आलिम हवा मन करो दस जन आशजे मध्य सबसे बस पुरानी देखा सकल हो आर्यर आलिम दु तीन आई कद जिन सबसे बेसिता अधिकारी নিঃশ্বস্তমান তিনি হবেন তিনিা যায় সে তাকুয়ার একজন হয়ে গেছে সেই ক্ষেত্রে তাকে করা হবে তাদের মধ্যে যিনি সবচেয়ে বয়স্ক সেই বয়স্ক ব্যক্তিকে করা হবে ইসলাম এই মানদণ্ড দিয়েছে এখানে বুটের অধিকার নাই যে এখানে দেখা যায় ছয়জন একদিনে বুট দিল চারজন একদিকে দিল এই বুটা বুটির সুযোগ নাই এখানেও না মানদণ্ড এক হলো তার এলিম দ্বিতীয় নম্বর হলো তার তাকুয়া তৃতীয় হলো তার বয়স এখন এলিমের ক্ষেত্রে যদি সমান হয়ে যায় একাধিক ব্যক্তি দ্বিতীয় দিক থেকে মানে পেশাব সবসময় জারি থাকে তার কখনো একুটা ওই বের হতেই থাকে এটা মসল ছোলে বলে এটা যে পেশাব জারি থাকা এটা একটা রূপ এই ব্যক্তির জন্য से वही अवस्था से खिलाफ पड़े कति अर्थ दिन आलदा आलदा उजू पड़ते